এই প্রতিবেদন কি এবং কি নয় এই প্রতিবেদন একটি বিবর্তমান প্রক্রিয়া বা চলতে থাকা কাজ অসংখ্য ভিন্ন ভিন্ন ব্যক্তি দল ও সংস্থা বহুদিন ধরে ভাষার বিভিন্ন দিক নিয়ে এবং সম্প্রতি অনলাইনেও ভাষার বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন তারা আমাদের অনুপ্রেরণা কিন্তু এই প্রতিবেদন তৈরির উদ্দেশ্য তাদের প্রত্যেকের কাজের পূর্ণাঙ্গ খান পেশ করা নয় তাছাড়া যারা ভাষা ও ইন্টারনেট নিয়ে কাজ করছেন তাদের সকলকে আমরা চিনিও না অবশ্য যাদের আমরা চিনি এবং যাদের দ্বারা আমরা কোনো না কোনোভাবে অনুপ্রাণিত তাদের অধিকাংশকেই আমরা আমাদের রিসোর্স ও কৃতজ্ঞতা অংশে অন্তর্ভুক্ত করেছি যতটুকু তথ্য আমরা জোগাড় করতে পেরেছি তার মধ্যেই আমাদের পরিসর সীমিত পরিসংখ্যান অংশে এই সীমাবদ্ধতার কিছু কিছু আমরা আলোচনা করেছি আমাদের দেওয়া তথ্যকে আরও উন্নত ও পরিবর্ধিত করে তুলতে আপনাদের মন্তব্য ও পরামর্শকে আমরা স্বাগত জানাই যারা এই সমস্ত বিষয়ে ইতোমধ্যেই কাজ করছেন এবং ভবিষ্যতে এই প্রতিবেদনের পরিবর্ধিত সংস্করণের অন্তর্ভুক্ত হতে চাইবেন আমরা তাদের অভিজ্ঞতা শুনতে আগ্রহী আমরা এই প্রতিবেদনটিকে যথাসম্ভব সহজবদ্ধ ভঙ্গিতে লিখতে চেষ্টা করেছি আমরা চাই বিভিন্ন প্রজন্ম ও সম্প্রদায়ের মানুষ এই কাজে আমাদের সঙ্গী হন এবং পরিভাষা বা কোট কেতাবি আনকোট ভাষা যাতে এই প্রতিবেদন পড়ার ও বোঝার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় আমরা আরও চাই যেটি যতগুলি সম্ভব ভাষায় অনুদিত হোক ব্র্যাকেট অনুবাদকরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ব্র্যাকেট ক্লোজড এবং যদিও এই প্রতিবেদনের বেশ কিছু অংশ আমরা প্রথমে ইংরেজিতে লিখেছি আমরা একেবারেই চাই না যে ইংরেজি আমাদের চিন্তাভাবনা বা কাজের পথে বাধা হয়ে দাঁড়াক আশা রাখি অতীতের নানা উদ্যোগের উপর ভর করে বর্তমান প্রতিবেদনটি এই বিষয়ে পরবর্তী গবেষণা আলোচনা এবং কাজের কোট প্রাথমিক ভিত্তি আনকোট হয়ে উঠবে আমরা কারা আর কেনই বা আমরা এই প্রতিবেদন তৈরি করতে একত্রিত হলাম তিনটি সংগঠন একত্রিত হয়ে এই প্রতিবেদন তৈরির জন্য গবেষণা চালিয়েছে দ্য সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এবং হুজ নলেজ আমরা প্রত্যেকেই গবেষণা নীতি ও প্রচারের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির তাৎপর্য সম্পর্কে জানতে আগ্রহী গত কয়েক বছর ধরে আমরা নিজেদের মতো করে ইন্টারনেটে জ্ঞানের অসাম্য ও অবিচারকে বোঝার চেষ্টা করছি কারা অনলাইন কন্টেন্ট তৈরি করে এবং কিভাবে। শীঘ্রই আমরা বুঝলাম ইন্টারনেটে বিভিন্ন ভাষায় গড়ে তোলা জ্ঞান সম্পর্কে তথ্য খুবই কম এরপর আমরা আরও জানতে চাইলাম পৃথিবীর বিভিন্ন ভাষা ইন্টারনেটের ঠিক কতটা পরিসর জুড়ে রয়েছে ইন্টারনেট কতটা বহুভাষিক আমাদের অনুসন্ধান সেই সমস্ত জায়গাতেই সীমাবদ্ধ ছিল যেখানে যেখানে আমরা ব্যবহারযোগ্য মুক্ত ও সর্বজনীন তথ্য পেয়েছিলাম কিন্তু আমরা আশা রাখি আমরা যারা বহুভাষিক ইন্টারনেট তৈরির জন্য প্রয়াস চালাচ্ছি তাদের জন্য এটি একটি অন্যতম অবদান হয়ে উঠবে কোভিড উনিশ এবং এই প্রতিবেদন নিয়ে কয়েকটি কথা আমরা দু সালে কোভিড 19 অতিমারির আগে এই প্রতিবেদনের কাজ শুরু করেছিলাম কিন্তু অধিকাংশ বিশ্লেষণমূলক কাজ সাক্ষাৎকার এবং লেখালেখি बैश्क अतिमार मध्य ही होतीमारी व्यक्तिगत जीवन पशापी समष्टिगत जीवन के बदले दिएाबेद काजे अंश नहीं प्रत्येके प्रभावित हो अनुमान करें भाग करते समय लेगे किंतु कोड उन्नीस ये कथाओ मने दिए एकेर संगे कतरा संयुक्त বিভিন্ন ভাষায় বিচিত্র চিন্তাভাবনার চর্চা করা আমাদের জন্য কতটা প্রয়োজনীয় এবং স্থিতিশীল ও সহজে ব্যবহারযোগ্য ব্র্যাকেট ডিজিটাল ব্র্যাকেট ক্লোজড পরিকাঠামো যা সত্যিকার অর্থে বহুভাষিক তা থাকা কতটা জরুরি